আসসালামু আলাইকুম তো এত পর্যন্ত হয়েছিল জানি কত একানব্বই তো নিজ ওমা নালি মুহ কাত من خطا ان فتحرير رقمه مؤمنه وديعه مسلمه وديعه مسلمه الى اهله الا ان يصدقوا فان كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبه مؤمنه হুম পদিয়ন পমিজি মুশ হইনি মুহাইনি তো নালিমি আলহামদুলিল্লাহ একাত্তর নাম্বার আয়াত পর্যন্ত পূর্বে আলোচনা একানব্বই নাম্বার আয়াত পর্যন্ত পূর্বে আলোচনা হয়েছিল আজকে অন্য মমিন কে সে হত্যা করবে তবে যদি শত হয় আর যে ব্যক্তি কোনো মমিন কে ভুলবশত হত্যা করে তাহলে এর কাফারা স্বরূপ করতে হবে এবং আলাদা কথা যদি ওই নিহত ব্যক্তি তোমাদের শত্রু পুত্রের হয় এবং সেই ব্যক্তি মমিনও হয় তাহলে এর জন্য শুধুমাত্র মুমিন কি দাস মুক্ত করতে হবে আর যদি ওই নিহত ব্যক্তি এমন গুত্রের হয় যে গুত্রের সাথে তোমাদের এবং তাদের চুক্তি রয়েছে তাহলে তাকে দিয়ে সাল্লামাও দিতে হবে তার পরিবারকে এবং মুমিন কি তদাস মুক্ত করতে হবে যদি তা পাওয়া না যায় তাহলে বিরতিহীন ভাবে দুই মাস আল্লাহ পক্ষ থেকে ক্ষমা পাওয়ার উপায় আল্লাহ জানেন তিনি এর আগে যে আয়াত আলোচনা হয়েছে সেখানে মুনাফিকদের ব্যাপারে বর্ণনা করা হয়েছে যে তারা যদি হিজরত করে জিহাদের পথে ফিরে না আসে তাহলে তাদেরকে যেখানে পাওয়া যায় সেখানেই যেন তাদেরকে হত্যা করা হয় এরপর আবার কিছু থেকে আলাদা করা হয়েছে যে যাদের সাথে চুক্তি রয়েছে চুক্তিবদ্ধ লোকদের সাথে যারা মিলিত হয়ে আছে মিশে আছে অথবা দুর্বল চিত্তের মানুষ যারা মুসলমানদের বিপক্ষেও যুদ্ধ করে না তাদের বিরুদ্ধে কোন এরা তোমাদের কাছ থেকেও নিরাপদে থাকতে চায় আর তাদের গুত্রের কাছ থেকেও নিরাপদ চায় কোন পক্ষই সে অবলম্বন করে না ভোটে কিন্তু এরা চরম চতুর এবং ধুরন্দর ইমানদারদের বিপক্ষে যদি কোন ধরনের শুরু করার সুযোগ পায় ইমানদারদের কোন করার যদি প্রকার এমনিতেই তারা তার মধ্যে ঝাঁপিয়ে পড়ে এই সকল লোকেরা যদি ইমানদারদের বিরুদ্ধে তাদের যত প্রকারের কৌশল আছে ষড়যন্ত্র আছে সবগুলো থেকে যদি তারা বিরত না হয় তাদেরই প্রথা যদি পূর্ণভাবে বন্ধ না করে এবং ইমানদারদের সাথে সহ জন্য শান্তিপূর্ণ অবস্থানের জন্য নিজের পক্ষ থেকে তারা যদি কোনো প্রস্তাব না দেয় এবং তাদের সকল প্রকারের যুদ্ধ প্রস্তুতি এবং এর উপকরণ যা আছে যত তৎপ্রতা আছে সেইগুলো যদি বন্ধ না করে তাহলে তোমরা তাদেরকে পাকড়াও করো হত্যা করো যেভাবে পারো এই নির্দেশ দেওয়ার পর এখানে বলা হচ্ছে যে কোন মমিন কখনো কোন হত্যা করতে পারে না একজন পক্ষে আর একজন হত্যা করা এটা অসম্ভব এটা হতেই পারে না কোন তবে যদি ভুল বশত হয়ে যায় যে ওই ব্যক্তি মমিন কিনা বা তার পরিচয় জানে না মুমিন হওয়ার ব্যাপারে তার কাছে কোনো প্রমাণ নাই এই কারণে যদি ভুল হয়ে যায় বা ভুল ক্রমে হয়তো তাদেরকে মারারও একজন মুমিনের গায়ে লেগে গিয়েছে এমন হতে পারে কোনো শিকারী শিকার করছে কিন্তু শিকারীর গায়ে না লেগে হয়তো একজন মুমিনের গায়ে লেগে গেছে এটা তার উদ্দেশ্য ছিল না এই ধরনের কোনো ভুল যদি হয়ে যায় বা কোনো ধরনের ভুল হোক যেমন পিতাকে হত্যা করে ফেলেছিলেন এটা ভুল ক্রমে ঘটনা ঘটেছিল তারা চিনতে পারেননি মাস খানের শয়তান একটা কৌশল করেছিল আর এই শয়তানের কৌশলের কারণে ইমানদারগণ এখানে তারা ভুল করে ফেলেছিলেন শয়তান একটা হঠাৎ করে চিৎকার দিয়ে বলেছিল एक छह भूल है जाए। ता हो जाएरा कि কোনিন কোনিনকে হত্যা করতেই পারে না এটা অসম্ভব বলে ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে না তাহলে এর কাফফারাটা হলো সে একজন কৃত দাস মুমিন কিত দাস মুক্ত করবে আর প্রচলিত পন্থায় রক্ত মূল্য দেবে তার পরিবারকে যে নিহত ব্যক্তির যারা উত্তর রয়ে গেলেন তারা ওই মধ্যে বন্টন করে নিবেন মিরাসের সম্পদের তারা এটা বন্টন করে নেবে। এজন্য তার পরিবারকে দিয়ে মুসাল্লামা দিতে হবে প্রচলিত পন্থায় সেই মুসাল্লামা দিওত দিতে হবে আর গুলামাজাদ করতে হবে এটা কাপারা তার দিয়তে মুসাল্লামাটা কি রাসুল্লাহ করেছিলেন উল্লেখ করা রয়েছে দশ হাজার কোন হাদিসে আছে এক হাজার দিনার দেওয়া হয়েছে একশোটি উঠ দেওয়া হয়েছে একশোটা উঠ আবার কোন বয়সের হবে সেই বর্ণনাগুলো হাদিসের মধ্যে তো এই দিওতে মুসাল্লামা প্রচলিত পন্থায় তাকে প্রদান করতে হবে এবং একজন মুমিন কৃতদাস মুক্ত করতে হবে আর যদি ওই নিহত ব্যক্তির পরিবার যেহেতু ভুল ক্রমে হত্যা করা হয়েছে তাও হত্যাকারী একজন মুমিন এই জন্য পরিবার যদি বুঝে যে সে লোক তো ইচ্ছা করে হত্যা করেনি নি এই জন্য তারা তো দিওতে মুসাল্লামাটা যদি তারা মাফ করে দেয় তার কাছে গ্রহণ না করে তাহলে এটা তাদের অধিকার তার মাফ করে দিতে পারে আর তারা মাফ করে দিলে সে থেকে রক্ত অব্যাহতি পেয়ে যাবে আর যদি ওই নিহত ব্যক্তি তোমাদের শত্রু গোত্রের হয় এবং সে মুমিন হয় শত্রুগুত্রের মধ্যেও মুমিন থাকতে পারে এটা স্বাভাবিক একটা প্রশ্ন থাকতে পারে যে আমাদের শত্রুগোত্রে আবার মুমিন হয় কেমনে হ্যাঁ শত্রুগুত্রের মধ্যে অনেক মুমিন গন লুকিয়ে থাকে তারা শত্রুদের প্রভাবকেছিলেন এমনকি কখনো কখনো কাফিরদেরকে তারা সহযোগিতাও করতেন যেমন আবদুল্লাহ আব্বাস এবং তার মা এর মধ্যে সামিল রয়েছেন তারপরে আবু বসির আবু এরা ওইখানে দুর্বল ছিলেন মোমিন কাফেরদের মধ্যেই ছিলেন এমন কি বদরের যুদ্ধে কিছু কিছু লোক মারাও গিয়েছেন যে তারা নিজেরা ইমান এনেছিলেন কিন্তু মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য এর মধ্যে হজরতে আব্বাস রাজি আল্লাহ এর মধ্যে সামিল আছেন এরপরে উম খালফের ছেলেও এর মধ্যে সামিল তারপরে ইকরামা আছেন দেশ কয়েকজন সেখানে বন্দী হয়ে এসেছিলেন বদরের যুদ্ধ থেকে যে আব্বাসের ব্যাপারে রাসুল্লাহ সালাম তখন বলেছিলেন যে তাকে তোমরা জীবিত ধরো হত্যা করো না জীবিত ভাবে গ্রেপ্তার করে নি আসো কারণ আসলে জীবিত তাকে আনা হয়েছিল এর মধ্যে আব্দুল মুিব আবু তালিবের ছেলে আকিল ছিলেন আলীর আপন ভাই আলীর আপন ভাই বলেছিলেন আপনি আপনার ভাইয়ের ছেলের পক্ষ থেকে আপনি কাপারা আদায় করেন এখানে যে তাদেরকে জিম্মি হিসেবে যখন তাদেরকে যুদ্ধ হিসেবে আনা হয়েছে তখন তাদেরকে তো মুক্ত করার জন্য তারা এখান থেকে তাদের মারাও গিয়েছিলেন এরপরও কিছু দুর্বল ইমানদার ভাবে রয়ে গিয়েছিলেন মুর্শিদের অন্তর্গত এইভাবে যদি কোনো মুমিন তোমাদের শত্রু গোত্রের মধ্যে থাকে আর তোমরা জানো না না জেনে ভুল ওই মুমিন ব্যক্তিকে হত্যা করে ফেলো যেহেতু সে সূত্র বুঝছে না জেনে ভুল ক্রমে তাদেরকে হত্যা করা হয়েছে তাহলে তখন হবে শুধু মাত্র মুমিন কাছে মুসাল্লামা নেই কারণ দিহতে মুসাল্লামা দিলে শত্রু শত্রু পক্ষ এখানে তারা অর্থনৈতিকভাবে তারা বেনিফিটেড হয়ে যাবে এই জন্য এখানে কোনো রক্ত মূল্য নাই এখানে দিওতে মুসাল্লামা দিতে হবে না শুধুমাত্র মুমিন কৃত মুক্ত করতে হবে আর যদি নিহত ব্যক্তি এমন গুত্রের হয় যে গুত্রের সাথে তোমাদের চুক্তি আছে এই চুক্তির মর্যাদার কারণে এখানে এই দুইটা কাফারে দিতে হবে এখানে দিওতে মুসাল্লামাও দিতে হবে আর গুলাম আজাদ করতে হবে আর চুক্তি রক্ষা করা মুসলমানদের জন্য হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ মুসলমানগণ নিজের পক্ষ থেকে কোনো কারো সাথে চুক্তি হলে সেই চুক্তি লঙ্ঘন করে না সর্বাবস্থায় চুক্তির মর্যাদা মুসলমানগণ আগে রক্ষা করে क्ति निहत हलो व्यक्ति जो शत्रुपुत्र सेजाद करते दियते मुसल्लम दीना तीत चुक्ति চুক্তিবদ্ধ গুত্রের নিহত ব্যক্তি হয় তাহলে সেখানে অর্থাৎ গুলাম আজাদ করতেও পারলো না দিহত ইমুজালাও দেওয়ার মতো সাধ্য নাই এই অবস্থা যদি হয় কেউ যদি এটা না পায় এই কাফারা আদায়ের জন্য দেওয়ার মতো উপায় যদি না থাকে তাহলে বিরতিহীন ভাবে দুই মাস রোজা রাখতে হবে ওই নিহত ব্যক্তির যদি সামর্থ্যহীন হয় তাহলে তার অভিভাবকরাও কিন্তু দেওয়া তাদের জন্য এটা ওয়াজিব হয়ে যাবে তাদের উপর ওয়াজিব হবে যে তারা তো হত্যা করেনি তাদের জন্য এই তারা কেন তাদের এই লোকটাকে তারা নিয়ন্ত্রণ করে রাখতে পারল না তাদের পক্ষ থেকে তখন ভাবে দুই মাস রোজা রাখতে হবে যেই রোজা ভঙ্গ করা যাবে না মাঝখানে হ্যাঁ তবে যদি শরীর জোর থাকে কেউ যদি এমন রোগাক্রান্ত হয়ে যায় যে অবস্থায় রমজানের রোজাও সে ভাঙতে পারে কেমন অবস্থা যদি তার হয়ে যায় আর নারী যদি হয় তাহলে মধ্যে পড়বে তার এই পিরিয়ড যতদিন আছে ততদিনই মাত্র ভাঙবে এরপর আর একদিন ইচ্ছা করে ভাঙতে পারবে না যদি এরপর ইচ্ছা করে তাহলে আবার ওই শুরু করতে হবে গণনা দুই মাসের গণনা শুরু করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার উপায় কারণ একজন হত্যা করা হয়েছে ভুল ক্রমে সবগুলো কিন্তু হত্যার কথাটা আসছে কিন্তু এই ভুল ক্রমে হত্যার কারণে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার হইলো এটা একটা উপায় আর আল্লাহ হলেন তিনি যিনি সবকিছু জানেন এবং ওনার সকল কর্মপন্থা হলো সম্পূর্ণ নির্ভল ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه واعد له عذابا عظيما ار যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার মর্যাদা হলো জাহান্নাম এই হত্যার বিনিময় আল্লাহ তার প্রতি মুমিনকে হত্যা করে তার কোনো তোবার সুযোগ এখানে রাখা হয়নি কোনো মুমিনকে ইচ্ছাকৃত ভাবে হত্যা করার কারণে তার তোবার কোনো সুযোগ রাখা হয়নি श्री मध्य बोलदा बड़े शास्त्रा रेखे ममिन के हत्या कर খুবই মারাত্মক ধরনের অপরাধ যার কোনুল সাল্লি সাল্লাম বলেছেন মুমিনকে গালি দেওয়া ফাসিক আর হত্যা করা কুফরি কোনো ফাসিকি আর তাকে হত্যা মুমিনকে হত্যা করার মাধ্যমে সে চিরস্থায়ী জাহান নামে হয়ে যায় তার সুযোগ ঠাড় থাকে না মানে ইচ্ছাকৃত যদি কেউ কোন মুমিনকে হত্যা করে এই জন্য মুসলমানদের কাছে মুসলমানগণ সর্ব্যবস্থা সবসময় নিরাপদ তার জান মাল তার ইজত সবকিছু এক মুসলমানের অন্যদিমি মুসলমান হলো ওই ব্যক্তি যার হাত এবং কথা থেকে অপর মুসলমান নিরাপদ এই কোনো মুসলমান অন্য কোন মুসলমানকে তাকে ঘালি দিতে পারে না তাকে হত্যা করতে পারে না তার জান তার আবার সুযোগ নেই রাসুল্লাহ আলাই কাছে মূল হিম সেই মূলহীম একজনকে হত্যা করেছিলেন এমন অবস্থায় যে তার পূর্ব শত্রুতা ছিল তার সাথে আর সেই ব্যক্তির চলার পথে মুসলমানদের কাফেলার দিয়ে যাওয়ার সময় সালাম দিয়েছে আর বাহনের মধ্যে মাল সামানো ছিল. সালাম দেওয়ার কারণে সকল মুসলমান কেউ তার উপর আর হাত বাড়াননি যেহেতু সে সালাম দিয়েছে সে নিরাপদ কিন্তু মুলহিম তার পূর্ব শত্রুতা তার সাথে ছিল দায়ের করেন তখন রাসুল উল্লাহ তার পক্ষ থেকে তাদের দিওত আদায় করে দিয়েছিলেন এবং সেই ব্যক্তি মূলহীন যখন সংবাদ পাইল এতে এবং উল্লা তিনি খুব রাগান্বিত হয়েছেন তখন চাদর গায়ে দিয়ে কাছে এসেছিল এসে সে বলছিল আমার কি তো কোনো সুযোগ নাই তিনি বলে দিয়েছিলেন না তোমার কত আবার কোনো সুযোগ নেই তখন ওনার কাছ থেকে সে চলে গেল এক সপ্তাহ পরই সে মারা গেল মারা যাওয়ার পর লোকজন তাকে মাটি দাপন করলো কিন্তু মাটি তাকে গ্রহণ করলো না খবর থেকে উপরে তখন কাছে যখন ঘটনা বর্ণনা করা হল তখন তিনি বললেন যে তার বড় পাপিষ্ঠ লোকদেরকে মাটি গ্রহণ করেছে কিন্তু তাকে মাটি গ্রহণ না করার জন্য আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিচ্ছেন একটা নিদর্শন হিসাবে তোমাদেরকে দেখিয়েছেন নতুবা তার চেয়ে বড় পাপীদেরকেও এই মাটি গ্রহণ করেছে এরপর তাকে তারা পাহাড়ের উপর নিয়ে তাকে এবং পাথর দিয়ে তাকে রাসুল্লাহ সালি আসালাম তার ক্ষমার কথাটা সরাসরি নাকচ করে দিয়েছেন একজন মুমিনকে হত্যা করার কারণে এবং তার একটা পূর্ব ব্যক্তিগত জিদের কারণে তাকে হত্যা করেছিল এই মুসলমানদের সর্বাবস্থায় যে কোনো যুদ্ধ অভিযানে মুসলমান জাতি মারা না যায় এই জন্য মুসলমানদেরকে কোনো অভিযানের সময় সবচেয়ে বেশি সতর্কতা অবলম্বন করতে হয় এরপর আল্লাহ পাক সুবহানাহু তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফী সাবীলিল্লাহি ফাতাবায়য়ানু ওয়া লা তাকুলূ লিমান আলকা ইলাইকুমুস সালামাল আস্তামু লাস্ত মুমিনা তাবতাগূনা আরাযাল হায়াতিদ দুনিয়া ওয়া ইনদাল্লাহি মাগানীম কাসীরা ক্যাযালিকা কুনতুম মিন ক্বাব্লু ফামন্না পরিচালনা করো আল্লাহর পথে তখন লোকদেরকে তোমরা পরীক্ষা করে নিও এবং যারা তোমাদেরকে সালাম দেয় তারা তাদেরকে তোমরা এই কথা বলো না যে তোমরা মমিন নাও তোমরা তো দুনিয়ার জীবনের কল্যাণ চাও সম্পদ চাও কাছে প্রচুর আল্লাহ সম্পদ রয়েছে আর তোমরা তো আল্লাহ তোমাদেরকে অনুগ্রহ করেছেন তোমাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন তাহলে তোমরা লোকদের ইমান পরীক্ষা করে নিও নিশ্চয়ই তোমরা যা কিছু করো আল্লাহ সবকিছু জানেন যদি কেউ তোমাদেরকে সালাম দেয় তোমরা এমনিতেই তাদেরকে জবাব দিয়ে দিও না যে তোমরা মুমিন নাও এটা এই কারণে যে পরীক্ষার প্রশ্নটা আসছে যে যখন সেই জনপদের মধ্যেও সেই গোপনে ইমান এনে থাকতে পারে এমন লোক থাকতে পারে যেখানে তারা অভিযান পরিচালনা করছে সেখানেও মুসলমান থাকতে পারে যারা হয়তো তারা ঘটিয়েছে তারা তাদেরকে সালাম দিয়েছে মুসলমান বলে পরিচয় দিয়েছে এই তাদের এই সালাম দেওয়ার ফলে নিজেদেরকে মুসলমান দাবি করার ফলে তোমরা শুধুমাত্র সাথে সাথেই তাদেরকে মুমিন্ন এই কথা বলে তাদেরকে তোমরা তাদের ইমানের দাবি নাকচ করে দিও না কারণ তারা কোন অবস্থায় ছিল তা তোমরা জানো না এই তোমাদের কাজটা কি তোমাদের কাজ হলো ফাতাবাই জানু তোমরা পরীক্ষা করো সে আসলে মোমিন কিনা সেটা যাচাই করে নাও তোমরা যাচাই করে নাও সে ইমানদার কিনা যাচাই করার আগে তোমরা তার উপর আবার ওই মূল হিমের কথাটা বলা হয়েছে একটু আগে যে বললাম এ ধরনের অনেক ওই খালিদিন ওয়ালিদের কথা বলা হয়েছে যে তাকে এমন গুত্রের মধ্যে পাঠানো হয়েছিল সেই গুত্রের লোকেরা ওনাকে সালাম দিয়েছিল তারা মুসলমান পরিচয় দিয়েছিল এরপর তিনি তাদেরকে হত্যা করেছিলেন তাদেরকে তিনি প্রথম ইসলামের দাওয়াত দিলেন কিন্তু ছিল নির্বুধ গ্রামের গ্রাম্য মানুষমা তারা তিনি আসলাম না না বলে তারা বললো সববা না আসলাম না অর্থাৎ আমরা মুসলমান হয়ে গেলাম এই কথা না বলে তারা বলল যে আমরা বিধর্মী হয়ে গেলাম কথাটা করলেন। এই ধরনের এই কয়েকটি ঘটনা এই আয়াতের প্রসঙ্গে বলা হয়েছে উসামা এমনই ভাবে ময়দানে এক যখন সে কোথাও পালানোর সুযোগ পাচ্ছিল না ওই সময় সে ইসলামের ঘোষণা দিয়েছিল সে বর্ণনে আছে বলল এরপরে তিনি তাকে হত্যা করে ফেলেছিলেন তাকে তিরস্কার করেছিলেন যে লাহা ইল্লাহ বলার পর তুমি তাকে হত্যা করলে এইভাবে তিনি বারবার বলতে থাকলেন মুসম্মা বললেন যে আমার মনে হলো যে আজকের দিনের পূর্বে যদি আমি মুসলমানই না হতাম কারণ এটাকে রাসুল ধারণ করার যেহেতু লোকদেরকে চিনা নাই জানা নাই অপরিচিত লোক এই তারা মুসলমান কিনা না এটা আগে পরীক্ষা করে নাও রাসুল্লাহ সাল্লাম যতগুলো গুত্র প্রেরণ করতেন বিভিন্ন গুছের কাছে যে বাহিনীগুলো প্রেরণ করতেন তাদেরকে তিনি এ ব্যাপারে নির্দেশনা প্রদান করতেন তোমরা বলেছিলেন যে আমি আগামীকাল ভুলে এমন একজনের হাতে পতাকা দেব যার মাধ্যমে খায়বার বিজুই হবে খাইবার জয় করা যাবে তখন সাহাবাদের মধ্যে অনেকেই তখন আগ্রহী ছিলেন উমর রাজি বললেন আমাকে এই পতাকা দান করেন অথচ এর পর্যন্ত কখনো কোনো পদ পাওয়ার আকাঙ্ক্ষা আমি করতাম না কিন্তু রাসুল উল্লা সালাম যেহেতু একটা সুসংবাদ দিয়েছেন যে যার হাতে এই খাইবার জয় হবে এইজন্য কিন্তু শেষ পর্যন্ত আলীকে তিনি করলেন তিনি চোখের বুক ছিলেন কাছে আসার পর তার চোখের উপর তিনি এমন ভাবে থুতু দিলেন যে আলী বলছেন আমার চোখে কোন রোগী আর অনুভব করলাম না মনে হয় যেন আমার কোনো রুগী আর হয় নাই এমন ভাবে সুস্থ হয়ে গেলেন তিনি বললেন যে তুমি এগিয়ে যাও এদিক ওদিক থাকাবে না আলী রাজিয়াল হাতে নিয়ে রা দিয়েছেন চলছেন একটু সামনে গিয়ে থামলেন তিনি সোজা থেকেই বললেন জিয়া রাসুল্লাহ আলাই আমি কতক্ষণ পর্যন্ত লোকদেরকে হত্যা করব তখন তিনি বললেন যত কন্যা লোকজন বলে লা তত কোন পর্যন্ত তুমি যুদ্ধ করে যাবে তখন এই আলি রাবান তিনি এগিয়ে গেলেন এবং আল্লাহ মেহরবানিতে খায়বার জয় করা হলো মুসলমানরা খায়বার দখল করলেন খায়বারের খাইবারের সর্দার সহ অনেকেই সেখানে নিহত হলো খাইবার বাসীরা সেখানে সম্পূর্ণ পরাজিত হলো কেউ পালিয়ে গেলো কেউ অনেকেই নিহত হলো मुसलमान की ना जाना मुसलमान अंल मुसलमान थके मूको तो मुसलमान इसे निरापद थे এই জন্য বলা হয়েছে পরীক্ষা করো তাদের ইমানকে তোমরা পরীক্ষা করে নাও আর যারা তোমাদেরকে সালাম দুনিয়ার জীবনের সম্পদ চাও আর আল্লাহর কাছে রয়েছে প্রচুর সম্পদ যে মুসলমানগণ বিভিন্ন অঞ্চল অভিযান পরিচালনা করতেন আর সেই পরিচালনা করেছলতা ফিরে আসলো এখানে আরেকটি ঘটনা বলা হয়েছে যে একদল মুজাহিদ কোথাও গিয়ে ফেরত আসার সময় তারা মনিসালামার কাছে রাখালকে দেখলেন এক পাল ছাগল নিয়ে যাচ্ছে সে তাদেরকে সালাম দিল কিন্তু কেউ কেউ বললেন এত তার জন্য আমাদেরকে সালাম দিয়েছে এই কথা বলে তারা তাকে হত্যা করে তার ছাগল নিয়ে আসলেন তাদের এই প্রসঙ্গেও রাসুল উল্লাহিন তাদেরকে খুবই তিরস্কার করেছেন ওই সময় অনেকগুলো ঘটনা এমন ঘটে গিয়েছিল যেগুলো মুসলমানরা না চিনার কারণে অপরিচিত লোকদের এই তাদেরকে মুসলমান কিনা এটা না জানার কারণে তারা এইভাবে বিভিন্ন কর্মগুলো করে ফেলেছিলেন এবং মনে করেছিলেন যে এরা আসলে যান বাছানোর জন্য এটা করছে তো সর্বাবস্থায় যে কোনো মুসলমানদের উপর যে কোনো ধরনের আহ আঘাত করার আগে এটা নিশ্চিত হওয়া দরকার সে মুসলমান কিনা যদি মুসলমান হয় তাহলে সে নিরাপদ আর মুসলমান যদি না হয় তাহলে তার উপর মুসলমানদের অধিকার হয়ে যায় তাদের তার উপর আঘাত করার তাকে হত্যা করার তার সম্পদ গুলো গণিমত হিসাবে নিয়ে নেওয়ার এরপর আল্লাহ বলছেন কাদালিকা কুঙ্ুমরা তোমরাও তো ইতিপূর্বে এমন ছিলে। তোমরাও তো একসময় এত দুর্বল ছিল তোমরা ইমানের কথা তোমরা প্রকাশ করতে না गोपने लुकिए रखते काफेदारोपन रेखे जी भाई लोकरा रखेकुमर अल्लाह तुम्हारे ऊपर दया करह कर আল্লাহ তোমাদের প্রতি দয়া করে অনুগ্রহ করে তোমাদেরকে ইমানের সম্পদ দিয়েছেন এবং তোমাদেরকে শক্তিশালী করেছেন তোমাদের তুলেছেন আর এই কারণে তোমরা বিভিন্ন দিকে এখন বিজয় গুলো তোমরা চালাতে পারছ তোমার এখন শক্তি অর্জিত হয়েছে আল্লাহ তোমাদেরকে এটা দান করেছেন আর এই লোকগুলো তো তোমাদের মতোই তোমরা যেমন পূর্বে দুর্বল ছিল তারা এখন দুর্বল আছে সে তোমরা তাদের তাহলে তোমরা আবার বলছেন তোমরা তাদের ইমান পরীক্ষা করে নাও ইমান পরীক্ষা ছাড়া তোমরা তাদেরকে হত্যা করো না খাবি নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন যা তোমাদের মধ্যে গোপনে রয়েছে সে অন্তর্নিহিত ভাবধারাটাও তিনি জানেন যা তোমরা করো তাও জানেন আল্লাহ তোমাদের কী সব কিছু সম্পর্কে তিনি পূর্ণাঙ্গ ভাবে অবহিতা তারা যারা আল্লাহর পথে যুদ্ধ করে জান মাল দিয়ে তাদের মত নয় তাদের সমান নয় যেই মুমিনগণ গড়ে বসে আছে বিনা উজরে কোনো কারণ ছাড়াই তারা যুদ্ধের ময়দানে আল্লাহর পথে যুদ্ধরত মুজাহিদদের সাথে তাদের কোনো সমতা নাই তারা সমান নয়। আল্লাহ সমানমাল দিয়ে জিহাদীদেরকে মর্যাদা দান করেছেন যারা ঘরে বসে আছে তাদের উপর আর উভয়ের জন্য আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন এবং তিনি অধিক সম্মানিত করেছেন মর্যাদা প্রদান করেছেন ঘুরে বসে টাকা লোকদের উপর এবং তাদেরকে তিনি বড় প্রতিদানের করেছেন এখানে আল্লাহলা বলছেন যে যারা জিহাদ করে না তাদের গান মাল দিয়ে ঘুরে বসে তাকে তাদের কথা বলেছেন এই আয়ারটি নাজিল হওয়ার পর সেখানে হাজির হয়েছিলেন আবদুল্লা আবদুল্লাহ ইবনে জাহাস যে দুইজন সাহাবা অন্ধ ছিলেন তারা রাসুল সাল আলহামের কাছে তাদের অক্ষমতা প্রকাশ করলেন যে আমরা যদি অন্ধ না হতাম তাহলে তো আমরাও যুদ্ধের ময়দানে শরিক হতাম তিনি যখন কলম নিয়ে লেখা শুরু করবেন এই সময় এই অংশটুকু নাজিল হয় এর পূর্বে এটা নাজিল হয়নি উনি লেখা শুরু করবেন এই সময় এই কোনো কারণ ছাড়াই তার কোনো অক্ষমতা নাই তার কোনো অক্ষমতা বা শারীরিক ভাবে এমন পঙ্গু যে পঙ্গুত্ব নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়া যায় না এরা হলো এই অক্ষমদের অন্তর্ভুক্ত এই লোকগুলো ছাড়া যারা গড়ে বসে থাকে। তাদের উপর আল্লাহ মর্যাদা দান করেছেন মুজাহিদদেরকে যারা তাদের মাল দিয়ে আল্লাহর পথে যুদ্ধ করে এখানে সময়ের জন্য এই আয়াতটি এটা তারা তো বুঝা যায় যারা যুদ্ধের ময়দানে যায় না তাদের জন্য আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন ওয়াকুল্লামা তাদের সকলের জন্য যারা ঘরে বসে থাকে বিনা কারণে তাদের জন্য করেছেন এটা সময়ের জন্য এটা হলো যখন দিন বিজয়ী থাকে মুসলমানদের জন্য তামকিন তামখিন ভূমি আছে যেখানে ইসলামী সরিয়া বাস্তবায়িত আর মুসলমানদের অঞ্চলগুলো সম্প্রসারণের জন্য তারা বিভিন্ন অঞ্চলে যুদ্ধ পরিচালনা করেন সেই সময়ে যারা বাড়ি গড়ে থাকে উদ্দেশ্য হল যে মুজাহিদিনগণ যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন তারা যেন তাদের পরিবার পরিজন সহ এবং মুসলমানদের এই অঞ্চল তারা নিরাপদ রাখতে পারেন এখানেও তারা দায়িত্ব প্রাপ্ত তারা যুদ্ধে গেলেন না এখানে তারা থাকলেন যারা এখানে তাদেরকে অবস্থায় যাদেরকে দায়িত্ব দিয়ে রেখে যাওয়া হয়। হয় তাদের অঞ্চলে রেখে যাওয়া যাদেরকে তারা তারা মর্যাদা পাবে কিন্তু মর্যাদা মুজাহিদিনদের বেশি যারা বাড়ি ঘরে থাকলো তাদের চেয়ে কিন্তু ইচ্ছাকৃত কেউ যুদ্ধ গেল না এবং ঘরে বসে থাকবে এই সুযোগ দেওয়া হয়নি সেগুলো সামনের আয়াত গুলোতে আসবে এখান থেকে অনেকেই মনে করেন যে এই আয়াত থেকে যে তাহলে তো যুদ্ধ না করলে অসুবিধা নেই ঘরে বসে থাকলে সমস্যা নাই কিন্তু বিনা কারণে যদি কেউ বসে থাকে তাহলে তার এই কারণটা যদি অনুমোদিত না হয় তাহলে এটা নেফাকের পর্যায়ে পড়ে আর অনুমোদন সাপেক্ষে অনেকেই থাকতে পারে যেমন মসজিদে ইমামতি করার জন্য আর মুসলমানদের সকল বিষয়গুলো দেখভাল করার জন্য দায়িত্ব ওনার প্রতিনিধি হিসাবে একজনকে দায়িত্ব দিয়ে তিনি রেখে যেতেন কিছু মুসলমানগণ সেখানে থেকেও যেতেন সেটা তারা ছিলেন বিজয়ী অবস্থায় যখন ফোর জে ক্যাফায়া হয় জিহাদ যখন ফোর জে ক্যাফায়া সেই অবস্থায় যারা এখানে বসে থাকবে তারা ওই জিহাদের সেই ফোর থেকে তারা এখানে রুপসক পাবে তারা ওই মর্যাদা পাবে না মুজাহিদিনের মুজাহিদিনের মর্যাদা তারা পাবে না কিন্তু তাদের ওই ফরজ তরক করার যে গুনায় এই থেকে তারা বেঁচে যাবে যখন ফরজে ক্যাফায়া কেউ কেউ এ আয়াত দিয়ে জিহাদকে ফোর যে আইনের যে আয়াতগুলো আছে সেইগুলো যদি না নেন। আর এই আয়াতটি আয়াত এই আয়াত দিয়ে দলিল গ্রহণ করা যেত কিন্তু যেহেতু এই প্রসঙ্গে আরো আয়াত আছে এই বিষয়টার উপর সে সবগুলো আয়াত একত্রে এনএফআলা দেওয়া ছাড়া কোনো উপায় নাই কেউ ভুল করেছেন এটাই যে এটার দ্বারা ফোর জে ক্যাফাই ওই এক আয়াত দ্বারা ফেলেছেন কিন্তু আের আয়াত গুলো তারা লক্ষ্য করেননি দরজা গুলো মুজাহিদিনের কে আল্লাহ যে মর্যাদা দান করবেন বিভিন্ন থর সেই স্তর কার জন্য মুজাহিদিনের জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে এই দিচ্ছেন আল্লাহ নিজের পক্ষ থেকে আরও তাকে আল্লাহ তার অতীত জীবনের সকল গুণাগুলো মাফ করে দেন আল্লাহ তাকে রহমতের মধ্যে রাখেন সর্বাবস্থায় তাদের জন্য আল্লাহ নিজের পক্ষ থেকে রহমত প্রদান করেন্লাহ রাহিমা আর আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় বলেছেন এটা তোমাদের ঘরের দরজার মতো কোনো দরজা নয় এটা এই দরজা এমন শত বছরের রাস্তা অতিক্রম করেও এই দরজা অতিক্রম করা যায় না একশো বছর চলার পরেও অতিক্রম করা যায় না দরজা না আল্লাহ মুজাহিদ বলে জানেন এটা সীমা উল্লেখ করেননি এটা শত সহস্র সেই দরজা হতে পারে তাহলে মর্যাদার কতগুলো স্তর আল্লাহর কাছে নিহিত আছে মুজাহিদদের জন্য আল্লাহ পাকসুবাহ নির্ধারণ করে রেখেছেন নিশ্চুই জান ধান কবচ করেনা জিজ্ঞাসা করেন তোমরা তারা বলবে আমরা তো দুনিয়ায় দুর্বলদের অন্তর্ভুক্ত ছিলাম তখন ফেরেজ থাগুন বলবেন আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না যেখানে তোমরা হিজরত করতে পারতে এই সকল লোকদের ঠিকানা হলো জাহান নাম এবং সেটা নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল এই আয়াত দিয়ে দেখেন আগের আয়াতের আয়াতের সাথে মিলান। যে সকল লোকেরা তাদের জাহান মাল দিয়ে আল্লাহর প্রতি যুদ্ধে বের হয়নি তাদের কথা বলা হয়েছে যারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেনি জিহাদ করেনি সেই সকল লোকেরাও মারা যাবে যারা জিহাদের ময়দানে যায় মনে করে যে জিহাদের ময়দানে গেলেই মনে হয় মৃত্যু হয়ে যাবে এই মৃত্যুর ভয়ে যারা গোরের মধ্যে বসে থাকে তারা জিহাদে অংশগ্রহণ করে না তাদেরকে তারা ওই জিহাদে অংশগ্রহণ না করার কারণে আল্লাহ বলছেন জোয়ালিমি আং ফুসিহিম তারা নিজেদের প্রতি তারা জুলুম করেছিল জিহাদে অংশগ্রহণ না করে তারা নিজেদের প্রতি জুলুম করেছিল তাহলে জিহাদের অংশগ্রহণ করা না করাটা হলো নিজের প্রতি জুলুম করা তারা নিজেদের প্রতি জুলুম করেছিল তারা জিহাদে অংশগ্রহণ করেনি ঘরের মধ্যে বসেছিল কিন্তু ফেরত যখন তাদের ওই সময় জান কবজ করেন তাদের মৃত্যু যখন হয় তখন মৃত্যুর পর ফেরস তাদেরকে জিজ্ঞাসা করেন তোমরা দুনিয়ায় কেমন অবস্থায় ছিলে তাদের খবরা খবর ফেরেস তারা জিজ্ঞাসা করেন তখন তারা বলে কুন নাফিলাউ আমরা তো দুনিয়ায় বড় দুর্বলদের অন্তর্ভুক্ত ছিলাম তারা নিজেদের অক্ষমতা প্রকাশ করবে তারা কেন জিহাদ করে নাই তারা জানমাল দিয়ে দিয়ে জিহাদের ময়দানে যায় নাই জিহাদ করে নাই জিহাদের জন্য হিজরত কেন করে নি তাদের এই বিষয়গুলো তা বলবে কি যে আমরা দুর্বলদের অন্তর্ভুক্ত ছিলাম যারা দুর্বলতার কারণে জিহাদ করে নাই হিজরত করে নাই তাদের মতই আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম আমরা দুর্বল তখন ফেরেস থাকুন তাদেরকে প্রশ্ন করবেন তাদের সাথে অবস্থান করলে কেন এই অঞ্চল ছেড়ে তুমি হিজত করলে না কেন আল্লাহর জমিন তো প্রশস্ত ছিল ফেরেস তখন তাকে প্রশ্ন করবেন কিন্তু তখন তাদের তো আর কোন জবাব দেওয়ার সুযোগ থাকবে না কারণ তারা নিজেদের পক্ষে একটা মিথ্যা দাবি এখানে করেছিল যে তারা দুর্বল ছিল আসলে দুর্বল নয় আসলে তাদের দুর্বলতা ছিল অন্য জায়গায় সে দুর্বলতা মোহ দুনিয়ার আরাম আয়েস দুনিয়ার শান্তিতে থাকা নিরাপদে থাকা আর জিহাদে গেলে তো জানও দিতে হয় মালও দিতে হয় কত কষ্ট করতে হয় বিপদে পড়তে হয় এই জন্য তারা শুধুমাত্র এখানে অবস্থান করছিল যারা জিহাদ করে না এই সকল লোকদের টিকা না হলো জাহান্নাম যারা জিহাদ করলো না আল্লাহর দিন মানার জন্য তারা যেখানে জিহাদ চলে বা যেখানে দিন মানা যায় সেখানে মুসলমানদের অঞ্চলে তারা কেন হিজরত করলো না কাফেরদের দেশে কেন অবস্থান করলো এই জন্য তাদের ঠিকানা হলো জাহান নাম এবং এটা হলো সবচেয়ে নিকৃষ্টতম প্রত্যাবর্তন স্থল এজন্য যারা কোন কাফেরের দেশে নিজের জীবিকা অন্ন সেনের জন্য অথবা কাফের দেশে নিরাপদে থাকার জন্য যারা যায় তারা মুসলমান নয় এই সকল লোকদের কি জাহান নামে যেতে হবে কোন দেশে জীবিকার তাগিদে যাওয়া সম্পূর্ণ হারাম আমাদের দেশ থেকে প্রচুর মুসলমান যাচ্ছে কে আমাদের অনেক কোন প্রকার এখান থেকে সুযোগ পেলেই বের হয়ে কোথায় যাবে বিদেশ চলে যাওয়ার জন্য নিরাপদে থাকার জন্য এক হলো নিরাপদ থাকলো দ্বিতীয়ত হলো টাকা কামাই করলো টাকা কামাই করার জন্য কাফের কুফফারের দেশে যাওয়া সেখানে অবস্থান করা সম্পূর্ণ হারানের দেশে অবস্থান করার জন্য শর্ত হল দুইটির বিজয়ী করা শুধু দিনকে বিজয়ী করার জন্য সেখানে জিহাদ এর ক্ষেত্র তৈরি করার জন্য যাওয়া আর দ্বিতীয় কারণটি হলো কাফের কুফফারদের সকল তৎপ্রথা গুলো জানা সেই তথ্য গুলো মুসলমানদের কাছে সরবরাহ করা যায় এই দুইটি উদ্দেশ্য ছাড়া আর কাফের কুফফারের দেশে যাওয়া সেখানে অবস্থান করা সম্পূর্ণ হারাম সেখানে যারা টাকা পয়সা যা রোজগার করবে সেগুলো তাদের জন্য হারাম যা খাইবে সব হারাম খাইবে এজন্য কাফের কুফফারের দেশে কোনো সময় এই দুনিয়ার কোনো তাগিদে সেখানে যাওয়া অবস্থান করার এই জিহাদ করা নিজের যান মাল দিয়ে এটা ফরজ যেখানে দিন বিজয়ী নাই সেখানে দিন বিজয় করার জন্য নিজের দেশে যদি দিন বিজয়ী না থাকে যেখানে আল্লাহ যাকে পাঠিয়েছেন তার সেই অঞ্চলে যদি দিন বিজয়ী না থাকে সেখানে জিহাদের সুযোগ না থাকে কাফের কুফমার গন এত বেশি প্রবল সেখানে জিহাদ করার সুযোগ নাই তখন সেখান থেকে হিজরত করা তখন ফরজ যেখানে গিয়ে জিহাদ করা যাবে তোর জন্য সে সেখানে হিজরত করা তখন ফরজ তখন আর এটা নফল মুস্তাহাবার থাকে না যেমন আমরা আমরা এমন এখন বসবাস করছি যেই দেশে তাহতি শক্তি ক্ষমতায় আছে নির্বেজাল শয়তানি শক্তি এটা ইসলাম এবং কুফুরের সমন্বয় কিন্তু এখানে নাই দুনিয়ার কাফের কুফফারের দেশগুলো যে বিধানের ভিত্তিতে চলে এটা হুবহু এই বিধানের ভিত্তিতে এটাও চলে দুনিয়ার নিকৃষ্টতম কাফের দেশ যেমন এই দেশটিও তেমন যারা পরিচালনা করে এরা ওই কাফের কুফফারদের অনুসারী এই হিসেবে এরা সকলেই কাফের এবং কুফ্ফারের অন্তর্ভুক্ত এরা কেউ মুসলমান নয় এই জন্য এদের বিরুদ্ধে সর্বাবস্থায় জিহাদ করা হলো ফরজে আইন যত এবাদত মুমিনের জন্য আল্লাহ করেছেন এর মধ্যে সবচেয়ে বড় এবাদত হলো জিহাদ ইসলামের সর্বোচ্চ আর জিহাদ ছাড়া মুসলমানদের আর সম্মান ইজ্জত কিছু থাকে না রাসুল সাল্লাম বলেছেন আমি যুগে যুগে যুদ্ধ করার জন্য কেয়ামত পর্যন্ত নিয়ে আবির্ভূত হয়েছি এবং আমার রেজিক বল্লমের সায়ার নিচে রক্ষিত যে আমার এই বিধানের বিরোধিতা করে তাদের জন্যই লাঞ্ছনা এবং অবমান অর্থাৎ যে অস্ত্র হাতে তুলে নেবে না আর গণিমতের পন্তায় মাল আহরণ করবে না তাদের জন্যই লাঞ্ছনা এবং অপমানু তাদের লাঞ্ছনা এবং অপমান তাদের জন্যই সাবাহাবি কাউমিন যে জাতির সাথে সাদৃশ্য রাখবে সে ওই জাতির অন্তর্ভুক্ত হবে যেমন আজকের দুনিয়ায় গণতন্ত্রের ফেরি করে বেড়াচ্ছে আমেরিকা সারা দুনিয়ায় গণতান্ত্রিক নামের সেই ধর্মটা প্রচারের জন্য আমেরিকা সে যুদ্ধ করছে কারণ আমেরিকা বাসী জানে যে আল্লাহ তার দিন ইসলামকে দুনিয়ায় পাঠিয়েছেন আর সেই দিনকে তিনি সম্প্রসারিত করেছেন বিজয়ী করেছেন যুদ্ধের মাধ্যমে সে দিনকে বিজয়ী করতে হলে যুদ্ধের প্রয়োজন এই জন্য গণতন্ত্রটাকে বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত করার জন্য তারা যুদ্ধের পন্থা বেছে নিয়েছে দুনিয়ায় দেশে দেশে তারা যুদ্ধ করছে শুধুমাত্র একটা কারণেই তাদের ধর্ম গণতন্ত্রের জন্য এই গণতন্ত্রে যারা বিশ্বাস করে তারা সকলই হলো ঐ ধর্মের লোক আমেরিকার ইহুদি করে তারাও কাফের হবে কারণ এরা কখনো ইমানদার নয় কারণ এরা গণতান্ত্রিক ধর্মের সাথে তারা একাত্মতা ঘোষণা করেছে এই জন্য তারা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেছে এটা ফরজ করে দিয়েছেন আল্লাহর দিনের বিজয়ের জন্য জিহাদ করা যদি কেউ জিহাদ না করে তাহলে সে তার নিজের প্রতি সে জুলুম করলো আর যদি সে জিহাদ না করে সে হিজরত করবে আর যদি এই হিজরত না করে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম যারা নিরাপদে শান্তিতে থেকে গরে মৃত্যু করলো জিহাদ না করে বা হিজরত না করে তাদের ঠিকানা জাহান নাম শিশুদের মধ্য থেকে যারা দুর্বল দুর্বল হওয়ার কারণে তারা হিজরত করতে পারছে না দুর্বল হওয়ার কারণে তারা যুদ্ধ করতে পারছে না অথবা তাদের জিহাদ করার বা হিজরত করার কোনো উপায় তাদের নাই তাদের কোন উপায় নাই কোনো অবলম্বন নাই যার দ্বারা তারা জিহাদ করতে পারে বা যে অবলম্বন দিয়ে তারা হিজরত করতে পারে বলা ইয়া তাদুনা সাবিলা এবং তারা রাস্তাও চিনে না তারা হিজরত করতে চায় কিন্তু রাস্তা জানে না কোথায় যাবে কোনো উপায় নাই তাই যাওয়ার কোন পন্থা পাচ্ছে না কিন্তু চেষ্টা করছে এরা ওই রেহাই পাবে ওই অভিযোগ থেকে তারা নামী কারণ তারা উপায় বাহন নাই টাকা পয়সা নাই হিজর করার জন্য যে সাদ্য সামর্থ্য দরকার এটা তাদের নাই আর তারা জিহাদু করতে পারছে না তাদের অক্ষমতার কারণে হয়তো তারা শারীরিকভাবে অক্ষম অসুস্থতার কারণে হোক পঙ্গুত্বের কারণেই হোক অথবা অতি বৃদ্ধ হওয়ার কারণেই হোক এইভাবে যারা দুর্বল আছে তারা এই জাহান নামী হওয়া থেকে রক্ষা পাবে এই উজোর আল্লাহর কাছে গ্রহণযোগ্য নারী পুরুষ শিশুদের মধ্য থেকে তারা খুব অতি দুর্বল আর তাদের কোনো উপায় অবলম্বন নাই আর রাস্তাও তারা চিনে না এরা এ থেকে মুক্ত তা আসা এই সকল শব্দ আরবিতে আশা যেখানেই বলা হয় এটা নিশ্চয়তার অর্থ প্রকাশ করে আশাব্যঞ্জক কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন আশা শব্দটি আসে সেটা নিশ্চয়তা প্রদান করে অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন এটা নিশ্চয়তার অর্থ প্রকাশ করার কারণে অর্থ হলো আশা করা যায় কিন্তু এই আল্লাহর পক্ষ থেকে যখন আশা শব্দটি আসে তখন এটা নিশ্চয়তার অর্থ প্রকাশ করার কারণে এই যে তিনটি কারণ এখানে বলা হলো যে যারা যে অক্ষমতার কারণে তারা হিজরত করতে পারতেছে না বা জেহাদ করতে পারতেছে না আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন ই অক্ষমতার কারণে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল মেহরমান যে আল্লাহর পত্রে পতে হিজরত করে সে জমিনে প্রচুর পরিমানে তার সম্পদ পাবে এবং প্রশস্ততাও পাবে আর যে ব্যক্তি তার ঘর থেকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিকে হিজরত করে বের হলো অতপর সে মৃত্যু মুখে তার বদলা আল্লাহর কাছে নির্দিষ্ট হয়ে গেল নিশ্চয়ই আল্লাহ কমাশিল মেহরবান এখানে আল্লাহ আল্লাহবাহান বলছেন মুহাজিরদেরকে সুসংবাদ দিচ্ছেন যারা আল্লাহর পথে হিজরত করবে হিজরতের উদ্দেশ্যটা কি হিজরতের উদ্দেশ্য আল্লাহর দিন মানার জন্য হিজরত করা কাফেরদের দের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য হিজরত করা আল্লাহর দিনের বিজয়ের জন্য জিহাদের উদ্দেশ্যে হিজরত করা হিজরতের উদ্দেশ্য কোন অঞ্চল থেকে একজন হিজরত করবে এই জন্য এই জন্য দিন মানা যায় এমন কোন অঞ্চলে সে চলে যাবে যেমন দারুল কুফুর থেকে দারুল ইসলামে চলে যাওয়া এটা হিজরতফের অঞ্চল মুসলমানদের অঞ্চলে চলে গিয়ে সেখানে দিন মেনে চলবে আর কুফারদের অঞ্চল থেকে সে চলে যাবে আর তৃতীয় হলো যে কোন দারুল ইসলাম নেই ইসলামকে বিজয়ী করার জন্য জিহাদ করা সেই জিহাদের উদ্দেশ্যে নিজের ঘর বাড়ি থেকে বের হওয়া এই উদ্দেশ্যে যারা হিজরত করবে আল্লাহ এখানে তাদেরকে সুসংবাদ দিচ্ছেন ব্যবস্থা করে রেখেছেন না এবং সে প্রশস্ত ভূমি পাবে সেখানে সে প্রশস্ত ভূমিও পাবে প্রচুর সম্পদ পাবে যদি কোনো মুহাজির এই দুটি না পায় তাহলে প্রথমত যেটা বুঝতে হবে যে হয়তো সে পরীক্ষার মধ্যে রয়ে গেছে যে প্রথম পর্যায়ে অথবা তার নিয়ত সহি কোন সঠিকভাবে হয়নি সে হিজরতের নিয়তটা সহি হয়নি যে একাগ্র চিত্তে আল্লাহর এবাদতি করার মানসিকতা নিয়ে যে হিজরত করা আল্লাহর দিনকে মানার জন্য তার নিয়তের মধ্যে বিশুদ্ধ তার একটি হতে পারে কিন্তু নিশ্চিতভাবে আল্লাহ দিয়েছেন নিশ্চিত তারা সম্পদের কষ্টে বুকবেন না তাদের জন্য আল্লাহ প্রচুর সম্পদের ব্যবস্থা করে রেখেছেন আর প্রশস্ত ভূমির ব্যবস্থা করে রেখেছেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ যারা আল্লাহর প্রতি হিজরত করে তাদের জন্য এটা এজন্য জন্য আল্লাহ সহ প্রদান করছেন মানুষ সংকীর্ণতায় ভুগে নিজের বাড়িঘরে যখন থাকে এটা একটা আশ্রয়। সব ছেড়ে কোথায় যাবে ঠিকানা জানা নাই এই যে এইভাবে উদ্দেশ্যহীন ভাবে না জেনে অজানা জায়গায় চলে যাওয়া সেখানে কোথায় থাকবে কি খাবে আশ্রয় কি হবে কিছু জানে না এজন্য জন্য মানুষের মন খুব সংকীর্ণতায় ভুগে এই জন্য হিজরত করার ইচ্ছা একবার মনে জাগল আর দুইবার মনে সৃষ্টি করে না সুসংবাদ টা দিয়ে দিয়েছেন যে হিজরত যে করার সিদ্ধান্ত যারা নেবে তারা জন্য এই মানসিক দুর্বলতায় না কারণ আল্লাহর জমিন খুবই প্রশস্ত আর আল্লাহর জমিনে আল্লাহ প্রচুর সম্পদের ব্যবস্থা করে রেখেছেন সেটা মুহাজির জন্য আর যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসুলের দিকে হিজরত করে নিজের বাড়ি থেকে বের হলো অতঃপর তাকে মৃত্যু পেয়ে গেল তার মরণের সময় হয়ে গেছে সে তার বাড়ি থেকে বের হয়ে হিজরত করে রানা দিয়েছে তার মধ্যেই গন্তব্যস্থলে পৌঁছার আগেই তার মৃত্যু সময় হয়ে গেছে সেখানে তার মৃত্যু হয়ে গেল আজরুহু তার সম্পূর্ণ বদলা আল্লাহর অধিকারে তার স্থাপিত হয়ে গেল হিজরতের সকল তার পাওনাগুলো গুলো হিজরত করে গিয়ে সেখানে যা পাওয়ার তার ছিল সেই মুরাগামান কাসিরা ও সাহায্য সবকিছু আল্লাহ তাকে দিয়ে দেবেন আর কোন কিছু ওই মহাজির সম্পূর্ণ মর্যাদা সে পেয়ে যাবে মহাজিরের সকল পাওনাগুলো গুলো আল্লাহর কাছে সে পেয়ে যাবে ওকান গাফুর ও রাহিমা এবং আল্লাহ সবচেয়ে ক্ষমাশীল দয়াময় এখানে আল্লাহুবাহা বলছেন তোমরা জমিনে যখন সফর করো তখন তুমরা কসর করাতে তোমাদের কোনো গুণা নাই যদি তোমরা করো ভয় পাও যে কাফেররা তোমাদেরকে পরীক্ষায় ফেলে দেবে। দেবে। তোমাদের জন্য প্রকাশ্য শত্রু এখানে সালাত কসরের হুকুমটা দেওয়া হয়েছে কিন্তু এখানে একটি শর্ত সেটা হলো কাফেররা যদি তোমাদেরকে ফেতনায় ফেলে দেয় এমন আশঙ্কা করো তাহলে সালাত করতে নাই ইমামগণ মুাম রাহু হুমগণ যে কথাটি বলেছেন তারা এই শর্তটি আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে অপরিহার্য শর্ত হিসাবে দেওয়া হয়নি যেটা হলেই হবে না তোমার নয় কারণ এই আয়াতের উপর করেছিলেন সফরটা হতে হবে আল্লাহর পথে এটা দিনের দিনের পথে কোনো সফর হতে হবে সালাদ কৌশলের জন্য কেউ বলেছেন এটা যুদ্ধের যুদ্ধ অভিযানের সফর হতে হবে আবার কেউ বলেছেন যদি কেউ যদি এখানে সকল মুফাসির একটা কথা দেখা যায় যে সেটা হলো যে তারা এই নির্দেশটাকে সাধারণ হিসাবে গ্রহণ করেছেন যে সালাতের কসর করার ব্যাপারে যেহেতু সাধারণ হিসাবে গ্রহণ করা হয়েছে এখানে সেহেতু এটা সাধারণ এবং সাধারণ হিসেবে গ্রহণ করা হয়েছে যখন কোনো অভিযানে গিয়েছেন সেখানে সফরে গিয়েছেন কোচর করেছেন যুদ্ধ অভিযানে গিয়েছেন সফর হয়েছে তার এখানে কোচর করেছেন এমনকি মক্কা বিজয়ের বছরও অখ্যাত বিজয় হয়ে গেল সেখানেও কাফেরদের কোনো পরীক্ষা ছিল না কিন্তু সেখানেও তিনি কোচর করেছেন রাসুল্লাহ আলি সাল্লাম যেহেতু নিরাপদ নিরাপদ করেছেন এবং অবস্থায় সফর হালতে কছর করেছেন তাহলে এই নির্দেশটা সার্বজনীন হয়ে গেছে কাফেররাও অত্যাচার করুক পরীক্ষায় ফেলুক আর নাই ফেলুক নিরাপদ সফরই হোক করার এই বিধানটি কার্যকর মধ্যে দুই ডাকাত কেউ বলেছেন যে আসলে কসরের নামাজটাই মূল প্রথমত আল্লাহ দুই ডাকাত নামাজই ফরজ করেছিলেন পরে নিজেদের অবস্থানে থাকার সময় দুই রা বাড়ানো হয়েছে যুহর আসর এবং এর সাথে যেমন হজর আহসার্লাহিত সালাত পরবর্তী সময়ে নিজেদের ঘরে অবস্থানকালের সময়ে সেখানে চার ডাকাত করা হয়েছে আর কচর অবস্থায় সফর অবস্থায় সেই পূর্বের ফরস কিন্তু দুই ডাকাতই রাখা হয়েছে এবং যুদ্ধকালীন সময়ের জন্য যুদ্ধে লিপ্ত অবস্থায় যুদ্ধের ময়দানে এক রা কাপ এইভাবে বিভিন্ন বর্ণনাগুলো আছে যে বর্ণনাগুলোতে গুলোতে সেই কোচরের নামাজ বিশেষ জোহর আসর এবং এসা এই তিন অক্তির কচর হয় তিন ডাকাতের কোনো জুহর এবং যেখানে আল্লাহ কমিয়ে দিয়েছেন অনেকে ওই জুহরের কচর ফরজ নামাজ দুই ডাকাত পরে কিন্তু সুন্নত ঠিক মতই পরে সব সুন্নত আদায় করে কিন্তু সুন্নত পড়ার ব্যাপারে চলন্ত অবস্থায় যখন কষ্টকর অবস্থায় না পড়াটা মুস্তাহাব সুন্নত না পড়াটা হইলো মুস্তাহাব আর অবস্থানের সময় নিরাপদে পড়লে এটা মুস্তাহাব আল্লাহর রুফসটাকে সে প্রত্যাখ্যান করে আল্লাহর মেহরবানিটাকে সে গুরুত্বহীন করে দেয় এই কসরের সময় কসর করা দরকার অনেকে মনে করে আমার ভালো লাগে না ছায়দা খাতি দরকার এই ধরনের মানসিকতা হইলো গ্রহণ করা নামাজ জুহর আসর এবং এসায় দুই রাখ করে এটা অসর সফর হলে পরে সফরের পরিমাণটা কতটুকু এতে গেত অনেক পার্থক্য বিভিন্ন বর্ণনায় আছে এমনকি এক হাদিসে তো বলছেন কিলোমি তিন মাইলের একটা বর্ণনা পাওয়া যায় তিন মাইলেরও বর্ণনা পাওয়া যায় এই ধরনের বিভিন্ন বর্ণনা গুলো আছে তো সাধারণত যে যে সফরটাকে সফর হিসেবে মানুষ মনে করে ওই দূরত্বটা কি সফর গণ্য করা উচিত যতটুকু যে সফরটা আমরা ঘর থেকে বের হয়ে সাধারণ দৈনিক প্রতি দৈনন্দিন কাজকর্মী যতটুকু দূরত্বে যাই এটা তো আর সফর না এটা ঘর থেকে বের হয়ে বাজারে গেলাম দোকানে গেলাম অফিসে গেলাম দেখা যায় দশ মাইল পনেরো মাইল হয়ে যায় বলে এটা তোর এখানে এই যে ঘর থেকে বের হয়ে আসা যাওয়া করলাম এই তিন মাইল হইলো পাঁচ মাইল হইলো ওটা তো দৈনন্দিন কাজের জন্য আমরা বের হচ্ছি কিন্তু সাধারণত সফর বলে যতটুকু মনে হয় সেই সময়টা কি সফর হিসেবে গণ্য করা উচিত বর্ণনা যেহেতু বিভিন্ন ধরনের আছে সেই বিভিন্ন বর্ণনার মধ্য থেকে যে কোনো মানে বর্ণনা অনুযায়ী আমল করলেও সমস্যা নেই যেহেতু নির্দিষ্ট করে ফিক্স করে দেওয়া হয়নি যে এতটুকু হওয়া দরকার এতটুকু যেহেতু বলা হয়নি এখন এই সফর অবস্থায় এই দূরত্ব যতটুকু আছে বিভিন্ন বর্ণনায় আছে সেই দূরত্ব সামনে রেখে সফরটাকে সফর হিসেবে গণ্য করা উচিত যেমন মনে করেন আমরা এখন কিছু সফর করি আমরা সেই সফরকালীন সময়ে যেই সালাতের সময় হয় সেইগুলো আমরা কছর করব। আর অবস্থান যেখানে করি সেখানে যখন চলে আসব সেখানে আর কসর নাই পুরোটাই হবে কিন্তু যারা নির্দিষ্ট কোন অবস্থান নাই অবস্থানটা নির্দিষ্ট না অনুষ্ঠিত নাই শুধু তার এটা অবস্থান স্থল না সেই হ্যাঁ তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখন তাহলে নিয়ে আসেন প্রত্যেক রুম থেকে একজন করে চলে যান আর ওই যদি আমি তো আমি এক নাম্বার করতে যাচ্ছিলাম তো রাখো তো আমি এক নম্বর হ্যাঁ হ্যাঁ সমস্যা আছে আমার